উম্মুল মুমিন আয়সা রাজিয়াল্লাহ তাল্লার নাওতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম কিবলার দিকের দেয়ালে নাকের শ্লেষা থুথু কিংবা কফ দেখলেন এবং তা পরিষ্কার করলেন